রহমানুল রাহাই আমাদের কয়েকটা দুর্বলতা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ মানুষের দুর্বলতাগুলোর মধ্যে একটা হলো নিজেকে নির্ভুল মনে করা আত্মম ভরিতা আরবিতে যেটাকে বলা হয় অযুপ নিজের কাজের উপর সন্তুষ্ট হওয়া এর খুব প্রভাব হলো যে এই ধরনের ব্যক্তি সে এমন অহংকারের শিকার হয় যে অন্যের নসিহত সে আর গ্রহণ করে না এখন এর থেকে বাঁচার কী উপায় পূর্ববর্তীদের এই ধরনের দুর্বলতার ক্ষেত্রে তাদের আদর্শ কি ছিল মোটামুটি কয়েকটা বিষয় আলোচনা হবে যে অজবের দুর্বলতা এটার কারণে অন্যের নসিহত গ্রহণ করার প্রবণতা এর থেকে বাঁচার উপায় এবং পূর্ববর্তীদের এই ব্যাপারে আদর্শ নিজেকে নির্ভুল মনে করার ব্যাপারে কোরআন করিম আল্লাহ তালা বলেন নিজেদেরকে তোমরা পবিত্র ঘোষণা করো ু তিনি ভালো জানেন আল্লাহ তরনের ব্যক্তিদের নিন্দা করে বলতেছেন আলমত্লা ওদেরকে আপনি দেখেন না যারা নিজেদেরকে পবিত্র হিসাবে প্রকাশ করে বরং যাকে ইচ্ছা আল্লাহ তালা পবিত্র ঘোষণা দিবেন ফতি তাদেরকে অল্প পরিমাণও জুলুম করা হবে না বিষয়টা এমন না যে আমি যদি নিজেকে পবিত্র হিসাবে ভালো হিসাবে প্রকাশ না করি তাহলে আমি আমার নেকামলের ফল কম পাবো আল্লাহ তালা আমাকে মূল্যায়ন করবেন না বরং মাতুবল্লাহ সারা ইর স্মরণ করো সেই দিনকে যেদিন ভিতরের নেপথ্যের বিষয়গুলিও প্রকাশ করে ফেলা হবে তো এই জন্য কেউ যদি ভিতরে কোনো অবস্থা পোষণ করে তাহলে সেটা তার উপরে দিয়ে প্রকাশ পাইয়ে যায় হাদিসের মধ্যে আসছে রসসালাম বলেন লাং ফুসাকুম তোমরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না আল্লাহ আলামু বি আহলিল বিল তোমাদের মধ্যে ন্যাক্কার কে আল্লা তালা ভালো জানেন। আল্লা কাছে কোনো গোপন বিষয় গোপন না কোনো গোপন অবস্থা নিজের ভিতরে পোষণ করে আল্লাহ সেই অবস্থাটার পোশাক তার বাহ্যিক অবয়বে পরায়া দেন বাহ্যিক আচরণের মধ্যে এটা প্রকাশ পায়া যায় কেউ যদি ভালো অবস্থা ভিতরে পোষণ করে তো বাহ্যিকভাবে তার একটা ভালো মানস হওয়ার এটা একটা প্রকাশ হয়েই যায় কেউ যদি মন্দ অবস্থা ভিতরে ধরে রাখে পোষণ করে তাহলে সে খারাপ ই একটা লোকদের ধারণা বা সমাজের মধ্যে এই ধরনের একটা তার ব্যাপারে দৃষ্টিভঙ্গি এটা প্রকাশ হয়েই যায় এই জন্য নিজেকে ভালো ঘোষণা করা নিজেকে ভালো হিসাবে প্রকাশ করা এর প্রয়োজন নেই নিজে ভালো হওয়া এটা হইলে জরুরি ভালো হিসাবে প্রকাশ করা এখন এই বিষয়ে বিশ্লেষণ করতেছি তো মনে মনে নিজেকে নিয়ে মুগ্ধ থাকা নিজেরটাকে সঠিক মনে করা এটাও ভুল নিজেকে নির্ভুল প্রকাশ করা এটাও অপরাধ এটাও নিন্দনীয় এটারও তিরস্কার করা হয়েছে এই আয়তের মধ্যে আবার কোন দলিল প্রমাণ ছাড়া অন্য কোন মুসলমানকে দূষী মনে করা এটা অপরাধ আবার নিজেকে সঠিক হিসাবে প্রকাশ করা বা নিজেদের মধ্যে কাউকে সার্টিফাই করে দেওয়া যে সে খুব ভালো এটাও নিশ্চিত কারণ বিতর্কতর অবস্থা তো আমি জানি না হ্যাঁ কাউকে কোনো ব্যক্তিকে দলিল প্রমাণ ছাড়া খারাপ বলা বা খারাপ ধারণা করা এই এটাও আবার ইসমুন যে ধারণার কিছু এমন রয়েছে যেগুলি অপরাধ ছাড়া কোনো মুসলমানকে বাহ্যিকভাবে যে ব্যক্তির আচার আচরণ কার্যক্রম ভালো এই ব্যক্তিকে কোন দলিল প্রমাণ ছাড়া খারাপ মনে করা অন্যায়কারী মনে করা ইসমুন এইটা পাপ আবার নিজেকে খারাপ হিসাবে চিত্রিত করা খারাপ একটা অবস্থা নিজের মধ্যে ধরে রাখা এইটাও শুরু হতে কামনা এখানে একটু সক্ষ বিষয় আছে একটা হলো নিজেকে নিয়া নিজে মুগ্ধ হয়ে থাকা নিজেকে নিজে ভালো মনে করা নিজে নিজে কি ভালো প্রকাশ করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা এটাও নিষিদ্ধ দলিল প্রমাণ ছাড়া অন্য কাউকে খারাপ ধারণা করা এটাও নিষিদ্ধ ওকে ভালো হিসাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া ভালো হিসাবে কি দিয়া দেওয়া ঘোষণা দিয়া দেওয়া নিজে হোক বা অন্য কাউকে হোক এটাও নিষিদ্ধ তবে কাউকে খারাপ ধারণা করা দরিল প্রমাণ ছাড়া আমারে তো ভালো হওয়ার প্রয়োজন নাই আমাকে তোমরা খারাপ জানো আর এই মানুষের দৃষ্টিতে খারাপ হয়ে থাকাটাকে সেটাকে কোনো বিষয় মনে করে না এই জিনিসটা হলো নির্লজ্জতা দেখায় এটা শরীরতে কাম্য না আর থেকে যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তা করতে পারো এই যে হয়ে যাওয়া সব অপরাধের দরওয়াজা ব্যক্তির জন্য কি করে দেয় খুলে দেয় এই জন্য আমার ব্যাপারে মানুষের ভালো ধারণা থাকুক সংশোধন আমার জন্য প্রয়োজন এই একটা অবস্থা ধরে রাখবে নিজের মধ্যে মানুষ মানুষের সঠিক অবস্থান হলো সে আল্লাহ তাল কাছে সর্বদা নিজের অপারগ বানিয়ে রাখবে অক্ষম হিসাবে প্রকাশ করবে নিজে হিসাবে তার সামনে বিনয়ের সাথে থাকবে করবে করবে। এটাই হলো মানুষের স্বাভাবিক অবস্থা এর উল্টাটা সে নিজে মুগ্ধ হয়ে আছে। নিজেকে নিয়ে আসে গৌরবান্বিত নিজেকে নিয়ে আসে খুব ফখরের মধ্যে অহংকারের মধ্যে নিজের থেকে নির্ভুল মনে করে এইটা হলো তার জন্য একটা খারাপ অবস্থা এই যে নিজেকে নিয়ে নিজে মুগ্ধ হওয়া এটারি পরবর্তী একটা প্রকাশ হইলো যে তার মধ্যে অহংকার চলে আসে আসে আর কি অন্য এক হাদিসের মধ্যে রসদাল আলহ্লাম শেষ জমানায় যখন দুরবস্থা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে সেই সময় দুরবস্থা একটা রসসম উল্লেখ করেছেন কি এমন কঠিন অবস্থান যখন আসবে তখন আমরুবিল মা রুফানা কার্যকরী থাকবে না তখন জনসাধারণের জন্য যারা চিন্তা করতে যাবে তাদের অবস্থা এমন হয়ে যাবে যে জনসাধারণ চিন্তা করতে গিয়া নিজে জনসাধারণের মতো হইয়া যাবে হেদত হেদায়াত কর্তাইস হেদায়াতা যাবে এটা হয়ে যাবে তখন দেখা যাবে যে সমাজ এমনভাবে বিকৃতির শিকার হয়েছে যে সমাজের সাথে যে মিশে থাকতে চাইবে সে নিজে বিকৃতির সাথে জলাইয়া যাবে সমাজ ভালো করতে গিয়া নিজে কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে সত্য কথা সে মানুষদেরকে উপদেশ দেওয়ার নেকামল করতে যাবে গিয়া দেখবি উপদেশ দিতে গিয়া সে সত্য কথাকে গোপন করতেছে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মানুষের মন যোগায় কথা বলতে হইতেছে শক্তির ভয়ে লোক লজ্জার ভয়ে জুলাচারের ভয়ে বা বিভিন্ন হাওয়ান মুথা বা আন যে খেয়াল খুশির অনুসরণ শুরু হয়ে যাবে কেউ কেউটা মানবে না নিজে যেটা ভালো মনে করে সেটার পিছনে সর্দি এই যে নিজের নিজে অগ্রসর করে রাখা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এটা মানুষের একটা মারাত্মক রোগ আর এই রোগের পরি কি যে তার মধ্যে সৃষ্টি হয়। কি এসে এসে যায় যায় তখন সে নিজেকে চেয়ে করে হক এমন বস্তু যার সামনে যে কেউ মাথা নত করতে কি বাধ্য কিন্তু সে তখন হকের সামনে মাথা নত করাটাকে নিজের জন্য নিজের পজিশন নিজের সান নিজের মানের পরিপন্থী মনে করে বাস্তবে হকটা এটা হলো সম্পদ যেখানে এটাকে পাবে সেখান থেকে তাদের আচরণটা এইভাবে প্রকাশ করেছেন লৌকা না খাই বা তারা বলে যে এই বিষয়টা যদি সত্য হতো তাহলে ওই লোকগুলো সেই দিকে আমাদের আগে যেতে পারতো না তারা কি বলতেছে লাইরমা বা মোহাম্মদ সাল্লাসম যা নিয়ে এসেছেন এটা যদি ভালো হতো এটা যদি উত্তম কিছু হতো তাহলে এই নিচু শ্রেণীর লোকগুলো দিকে আমাদের আগে অগ্রসর হইতে পারত না কারণ জিন্সই আমি লইলাল জিন্স প্রতিটা বস্তু তার সমজাতীয় বস্তুর দিকে কি হয় ধাবিত হয় মোহাম্মদের আনিত বিষয়গুলো যদি উত্তম হয় তাহলে তো আমরা যেহেতু উত্তম আমরা সেগুলি আগে গ্রহণ করার কথা এটা তারা মনে করে যে অপাত্রে অনুগ্রহ আসল অনুগ্রহের পাত্র ছিল কারা তারা নিজেরা এইভাবে নিজেরা निजे के बड़ बनिए रेखे तरध अहंकार की मिसेना एक दिलर मध्य दुईटा जिस इमान दिटा कि है एकत्रे था और कि व्याख्या हादीशर मध्य সে জান্নাতে প্রবেশ করবে না আলি আসাল্লাম এই কিবরিন অহংকারের ব্যাখ্যা করেছেন বাতারুল হকি ও বাতারুল হক সত্যকে মিথ্যা বলে দেওয়া আরেকটা হলো সত্যকে স্বীকার করেছে এই সবগুলো কিসের অন্তর্ভুক্ত বাতারুল হকের অন্তর্ভুক্ত সত্যকে প্রত্যাখ্যান করল সে ভগন্ত আর লোকদেরকে তুচ্ছ জ্ঞান করা হেয়া জ্ঞান করা তাদেরকে অসম্মান করা বাকি এখানে তাকাব্বরের ব্যাপারে একটা সংশয় হইতে পারে যে যেমন এক সাহাবি রসে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রসুল কোনো ব্যক্তি তার কাপড় ভালো হবে জুতা ভালো হবে এইগুলো তার কাছে ভালো লাগে পছন্দ লাগে এটা কি তাকাব্বর অহংকারের অন্তর্ভুক্ত বলেছেন যে না আল্লাপাক সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন হাকা নাস। কাব হলো যে সত্যকে প্রত্যাখ্যান করে আর লোকদেরকে তুচ্ছ জ্ঞান করে এটা হল তাকাব্বুর বরং ভালো পোশাক পরিধান করা ভালো জুতা পরিধান করা কাউকে যদি আল্লাহ সম্পদ দান করেন দুনিয়া বি সম্পদ থাকে এবং অন্যান্য হক আদায়ের করে অতিরিক্ত তার থাকে। তাহলে আল্লাহ পাক চান চানের নিয়ামতের প্রকাশ তার মধ্যে কি হোক দেখা যায় সে কৃপনের মতো নিজেরা গোপন করে রাখলো যেন কোনো ভিখারী কোনো অভাবগ্রস্ত ব্যক্তি তার কাছে কিছু চাইতে না পারে এটা শরীরতে কিনা কাম্য না তার মধ্যে আল্লাহর নিয়মতের প্রকাশ থাকাটা এটাই শরীরতে কামনা করে এটাই কেমন অহংকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সবচেয়ে বড় যেই প্রবণতাটা সেটা হইল কি যে তাদের মনের চাহিদার পরিপন্থী কোনো কিছু তারা কি করে না গ্রহণ করে না সেই সত্যটাকেই তারা গ্রহণ করে যেটা তাদের মনের চাহিদা অনুযায়ী এটাকে পুরাণিকারিমে আল্লাহ রব আলমিন খুব জঘন্যভাবে এর চিত্র অঙ্কম করেছেন কি তার বান খুশিকে তার উপাস বানিয়ে নিয়েছে অর্থাৎ তার খেয়াল খুশি অনুকলে যেই বিষয়গুলো থাকে সেইগুলি রেসে কি করে মানে আর খেয়াল খুশির বিপরীতে যা আসবে সেগুলি কি করবে প্রত্যাখ্যান নিজের দুনিয়াবীর স্বার্থ নিজের সুবিধা নিজের মনের চাহিদা এইগুলোর পক্ষে হলে না সে মানবে আর এইগুলোর পর আঘাত আসলে এই স্বার্থগুলো নষ্ট হলে হক মানতে গিয়া সেই হককে সে কী করবে না মানবে না তো এটা আসলে এইভাবে যখন একটা মানুষ নিজেকে বড় করে রাখে নিয়ে আগে বাড়তে থাকে নিজেকে এইভাবে বড় বানায় রাখতে থাকে অন্য লোকদের চেয়ে সে নিজেকে উঁচু মনে করে অতপর সে মধ্যে জালেমদের মধ্যে অত্যাচারী এবং স্বৈরাচারীদের মধ্যে নামের অধিবেশী কোন শ্রেণীর লোক হবে এটা বলবো কুল্লু অন মুস্তির জাফি রুরর স্বভাব খটখটে স্বভাব কোন ধরনের প্রীতি মায়া মমতা নেই সম্পদ সঞ্চয়কারী জমাকারী সম্পদ আটকে রাখে অহংকারী আল ওখতাল গৌরবান্বিত করি করিমী আল্লাহাল এদের অবস্থাটা তুই ধরছেন এভাবে আর যারা আমার সাক্ষাতের অথবা আমরা কেন রবকে দেখতে পাই না তারা নিজেদেরকে অনেক বড় ভেবে রেখেছে এবং অতিরিক্ত বাড়তি বেড়ে গিয়েছে তাদের অবস্থানে তো উন্নত যে তারা হক গ্রহণ করতে হলে আল্লাহ এসে তাদেরকে হকটা দিয়ে যেতে হবে অথবা ফেরেস তাদের সাথে এসে কথা বলে যেতে হবে এইভাবে যতক্ষণ আমরা না পাবো ততক্ষণ আমরা কি আনবো না ইমান আনবো না নিজেকে এত বিশাল বড় মনে করে রেখেছে যে আমাকে দলে ভেরাইতে হইলে আল্লাহর কি করা দরকার আমার সাথে কথা বলা দরকার আমি তো আর একজন কেহ না এই অবস্থায় পৌঁছে গেছে জানলার পক্ষ থেকে রেখে দেওয়া পুরাঞ্চন না তার জন্য কিনা যথেষ্ট না শরীয়তের বিধিবিধানগুলি তার জন্য যথেষ্ট না দিনের হুকুম হাকামগুলো রীতিনীতিগুলো তার জন্য যথেষ্ট না এইগুলো অন্যদের থেকে আসা নিজেদের মধ্য থেকে লোকদের দ্বারা তার কাছে পৌঁছা এটা কিনা সে গ্রহণ করার জন্য যথেষ্ট না ইমানদারদের ব্যাপারে তাদের আচরণটা কি হয় দেখেন। লজিম কানু দেখেন্লাহ হাকুন যে অপরাধীরা ইমানদারদেরকে নিয়ে হাসি তামাশা করত। ও ইদা মার রু বিহী মাজুন যখন ওদের পাশ দিয়ে গমন করত তারা চোখের ইশারায় ঠাট্টা করতো এই হল দুনিয়া দারদের এই ধরনের অহংকারীদের আচরণ সাধারণ আরাম কেদারা ই তারা ওদের অবস্থা প্রত্যক্ষ করবে দেখতে থাকবে কাফেরদেরকে প্রতিদান দেওয়া হয়েছে ওইসব কাজের যা তারা করতেছিল এখন উপযুক্ত প্রতিদান তারা পাচ্ছে ওয়েস খারু আমানু এই কাফেররা দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে নিয়ে তারা কৌতুক করে হাসি তামসা করে আর বাস্তবতা হলো যারা ক্ষুদা ভিরু তারা কাফেরদের চেয়ে উন্নত হবে কেয়ামতের দিন एखी सत्यर ओपर अटल थे दुरवस्था निजे के हकरुगत बनाते आल्लाता सत्यर ऊपर तुम्हरा कि अटल थे धर्ज धरवे ना धर्ज धरवाना तकबुर स्वाभाविक भाव झगन् मानसिकता দুর্বলতা যার কারণে মানুষ এদের থেকে কী হয়ে যায় বঞ্চিত হয়ে যায় হক থেকে সে বঞ্চিত হয়ে যায় বাকি দুনিয়ার মধ্যে যারা অহংকার আছে মোতাকাব্যের আছে এদের সাথে নরম আচরণ আবার এই মোতাকাব্যেরগুলি কি করে দেয় আরও বেশি বাড়ায় দেয় এই জন্য ফাঁসেক ফুজার এদের সাথে কি করা বাহ্যিক আচরণে কঠোরতা করা তাদের সাথে নিজের যে ব্যক্তি নিজেকে বড় ভাবে আর অহংকারের ঢং নিয়ে চলাফেরা করে সে আল্লাহর সাথে এমন ভাবে মিলিতে হবে যে আল্লাহ তাল্লাহ তার উপর ক্ষুব্ধ থাকবেন আল্লাহর সাথে মিলিত হওয়ার দিন আল্লাহ ক্ষুব্ধ থাকবেন অবস্থাটা কত ভয়াবহ এই অহংকারের পরিণতি দেখেন পূর্ববর্তীদের মধ্যে কারণের ব্যাপারে কোরআনী কারিমী আল্লা রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন ইন্না কারু নাকা নামিন কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক সে তাদের মধ্যে সীমা লঙ্ঘন করেছে নুজ করে দেয়াতানু উলসব উলিল কৌ শক্তিশালী একটা দলের জন্য তার চাবির বোঝা বহন করা ভার হয়ে যায় কারণ কে তার সম্প্রদায়ের লোকেরা বলল যে তুমি আনন্দে আটখানা হয়ে যায় না উৎফুল্ল হয়ে আত্মহারা যেটা এক সময় মানুষের জন্য ঈর্ষণীয় ছিল ফাখা বিহি অর তাকে এবং তার গৃহকে আমি জমিনের গ্রাসে দিয়ে দিয়েছি এখন এই রূপ থেকে পরিত্রানের ব্যবস্থাটা কি পরিত্রাণের ব্যবস্থা বিন্যাস সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার নিজের দুশ প্রতি দৃষ্টি দেওয়া অন্যের দুশ থেকে তাকে উদাসীন রাখে আসলে একই সাথে মানুষ সব কাজ করতে পারে না কেউ যদি নিজের দুষ্ট্রুটির দিকে দৃষ্টি দেয় তখন অন্যের দুষ্ট্রুটি তার নজরে আর যতদিন অন্যের দুষ্ট্র না। এইজন্য খালি অন্যের দুষ্ট্রুটির পিছনে সুটা এটা যে নিমজ্জিত এর একটা প্রমাণ আর যে নিজের দুষ্ট্রুটির দিকে নজর দেয় সে অন্যের দুশ ব্যাপারে কি থাকে তার দিকে সবগুলো রহমত ধাবিত হবে সত্যটাকে গ্রহণ করা তার জন্য সহজ হবে হাদিসের বলেন যে তোমরা পরস্পরে হিংসা করো না শত্রুতা পোষণ করোনা ধোকাবাজি করোনা কেনাবেচার মধ্যে কেনা বেচা করোনা ও কোন আল্লাহর বন্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো এমনি তো মানুষ হিসাবে ভাই কিন্তু সরে আই ভাই মুসলমান একে অপরের ভাই হয়ে থাকো আল মুসলিম আহুল মুসলিমে মুসলমান মুসলমানের ভাই শরীয়তে মুসলমান মুসলমানের ভাই কোনো কাফের বংশগত ভাই হইল সে মুসলমানের কিনা শরীয়তগত ভাবে ভাই না ইন্দামি আহ নোয়াল ইসলামের সন্তানের ব্যাপারে নোয়াল ইসলামকে বলা হয়েছে সে আপনার পরিবারের সদস্য না আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা হো আল্ ইয়ুল হো আল্ ইয়াহির সে তার উপর জুলুম করবে না তাকে অপদস্থ করবে না কখনো তার সাহায্য প্রয়োজন সাহায্য না করে নিজে নিজের সুখ সুবিধা নিয়ে পড়ে থাকলো এটাকে বলা হয় খোঁজলান সাহায্য না করা কারো প্রয়োজনের সময় তাকে সহায়তা না দেওয়া এমনটা মুসলমানের সাথে সে করবে না তাকে তুচ্ছ জ্ঞান করবে না হল মুসলিম একটা মানুষ খারাপ হওয়ার জন্য যথেষ্ট যে সে মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে মুসলমান হিসেবে তার প্রতি তার মর্যাদা বোধ তার সম্পদের কারণে বা তার দণ্ডতার কারণে তার অন্য কোন দুর্বলতার কারণে ক্ষুতের কারণে তাকে সে কি করে তুচ্ছ জ্ঞান করে এটা তো মহামারী আকারে সমাজে বর্তমানে যারা দুর্বল শ্রেণী এদেরকে সব ধরনের অপরাধে এবং সব ধরনের অন্যায় তাদেরকে অভিযুক্ত করা হয় আর যে শক্তিশালী সে সব ধরনের ভালো সব শ্রেণীর সংসারের মধ্যে বলেন পরিবারের মধ্যে বলেন সমাজের মধ্যে বলেন দেশের মধ্যে বলেন রাষ্ট্রে রাষ্ট্রে বলেন যারা শক্তিশালী তারা যা করবে সব নেয় আর যারা দুর্বল তারা করবে সব কি তারপরে শান্তিবাদী আর যদি কোনো মজলুম নিরীহ অসহায় ব্যক্তিরা বাঁচার জন্য চেষ্টা করে তার এই চেষ্টাটাও অন্যায় এটাও অপরাধ এটাও জঙ্গিবাদ এটাও সন্ত্রাস এটাও নিয়ম অসাংবিধানিক তো মুসলমান মুসলমানের ভাই প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই হারাম তার জন্য নিষিদ্ধ অপর মুসলমানের রক্ত অপর মুসলমানের সম্পদ হস্তক্ষেপ সেখানে সে করতে পারে না এটা মো তার কাছে সম্মানিত এইটার সম্মান রক্ষা করা তার জন্য কর্তব্য তার জন্য নিষিদ্ধ এই সম্মানটাকে কি করা নষ্ট করা তো একজন মুসলমানকে সম্মান দিতে হবে সে কি হিসাবে মুসলমান হিসাবে তখন সে আর আমির কি করতে চায় না মানতে চায় বা কোন আমির যদি বেশিযোগ্যতা সম্পন্ন হয় তখন মামোরদেরকে আর কোনো গন্দের মধ্যে কিসে রাখে না কারোর সাথে মাশলা করার কি মনে করে না প্রয়োজন মনে করে না সে ডিকটেটরি চালানো শুরু করে হিসাবে কাউকে মেনে নেওয়া এই বিষয়টা আমাদের মধ্যে ওনাকে একজনে জিজ্ঞাসা করলো হে আবুয়াজিদ নাস। আপনি মানুষের নিন্দা করেন না মানুষের কোন দুটি আলোচনা করেন না সকাল রবি দৃষ্টিভঙ্গিটা দেখেন কেউ যদি নিজের ব্যাপারে আত্মবরী হয় তখনই সে আরেকজনের দোষ খুঁজবে আর কেউ যদি দেখে যে দুঃসব কার আমার আরেকজনের দোষ আমি কি করব কিভাবে তালাশ করবো অন্য মানুষের পাপাচারের কারণে অন্যরা যে পাপাচারে লিপ্ত না জানি আল্লাহর আজাদ এসে যায় আর নিজেদের পাপাচারের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তারা কি হয়ে গেছে মানে নির্ভয় হয়ে আছে তার পাপাচারের কারণে যে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন দিতে পারেন দেওয়ার আশঙ্কা আছে এই ব্যাপারে সে কি নির্ভয় নিজের পাপাচারের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যাপারে তারা কি আছে নির্ভয় হয়ে আছে আর অন্যদের পাপাচারের ব্যাপারে না জানি শাস্তি আছে এই ভয়ে তারা আতঙ্কগ্রস্ত হয়ে আছে অবস্থাটা কেন এই অবস্থাটা এই জন্য যে আসলে আমাদের নিজেদের পূজি মজবুত নেই উমর ইবনুল খতাব রাজিয়াল যিনি এত বড় হলিফাতুল মুসলিম রসদ আলাইসলামের সাথে তাদের কুরবানি কত উঁচু পর্যায়ের এবং কত বেশি তারপরে ওমর রাজি আল্লাহ হ নিজের ব্যাপারে তার ধারণাটা কি ছিল হজাইফা রাজি আল্লাহ তালহু রসদ আল্লা গোপন বিষয়গুলি জানতেন গিয়া জিজ্ঞাসা করতেছে হুজাইফা মুনাফেকদের লিস্টের মধ্যে কি আমার নাম আছে তারা নিজেদের ব্যাপারে কি পরিমাণ চিন্তা করতেন আর আমরা মনে করতেছি যে জান্নাত আমাদের কেনা কারণ আমরা হক বুঝছি হকের পথে চলতেছি হক জমাতের সাথে আসি তা আমরা জান্নাতে না গেলে জান্নাতে যাবে কি আমাদের মধ্যে এই মারাত্মক একটা আত্মভরিতা কাজ করে আমাদের তো কোনো নেলের বা নিজেদের চরিত্র সংশোধনের নিজেদের নিয়ম নিয়মকানুন মাননের কোনো কিনাই প্রয়োজন নেই মা আসবাহুল কোনো মুমেন কোন সন্ধ্যা অথবা কোন সকাল এমন তার হয় না যে সে নিজের ব্যাপারে প্রকাশ পায় কি আতঙ্কে থাকবে কি হলে মোমেন হলে যে যত বেশি ইমানের মধ্যে পোক্তা হবে সে তত বেশি নিজেকে নিয়ে আতঙ্কিত থাকবে যার মধ্যেই ইমানের অবস্থা যত দুর্বল হবে সেমান চলে যাওয়া নিয়ে সে ততাম কুলা নী যে আমি তিরিশ জন সাহাবি কে পেয়েছি প্রত্যেকেই তারা নিজের উপর মুনাফিকির হয়ে আতঙ্কিত যে না আমি মুনাফিকির মধ্যে পড়ে যাই আর বাস্তবে মুনাফিকি ছোট ছোট নেফাক গুলি এটি বড় নেফাকের কি হয়ে যায় কারণ হয়ে যায় যেমন নাকি গুনা গুলি এইগুলো পথ হলো কিসের কুফুরির গুনা করতে করতে মানুষ কিসের মধ্যে লিপ্ত হয়ে যায় কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যায় আর মাসি বরঈদুল কুফরি কুফুরির পোস্ট অফিস কি গুণা গুনার মধ্যে লিপ্ত হয় পরে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায় কুকুরের মধ্যে লিপ্ত হয়ে যায় বারবার যখন গুণা করতে থাকে তখন কিমান তার স্বল্প হয়ে যাওয়ার কিমান তার থেকে ছিনিয়ে নেওয়ার অবস্থা সৃষ্টি হওয়া যায় মৃত্যু সময় তখন আর সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে পারে না আর আল্লাহর ব্যাপারে কু ধারণা নিয়ে যখন কেউ মৃত্যুবরণ করে তখন সে গ্রাইমান হয়ে মৃত্যুবরণ করে আল্লাহর রহমত তার সে পায় না তখন মৃত্যুর সময় তার এই গুনাহের কারণে তার মনের মধ্যে আল্লাহর উপর কোন আশা জাগ্রত হয় না আর রহমতের আশা না থাকার কারণে নিরাশ থাকার কারণে এই নৈরেশ্যটাই কুকুরি সে কুকুরি মারা যায় আর যখন সারাটা জীবন চেষ্টা করে গেছে একত্রিত করেন না মৃত্যুর সময় তার আশাটা প্রবল হয়ে যায় আশাটা কি হয়ে যান প্রবল হয়ে যায় তখন আল্লাহর ব্যাপারে সে একটা সু ধারণা নিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ আমাকে কি করবে মাফ করে দিবেন আর সেটা ইচ্ছা করার কোন কিছু করার না তখন এইগুলো দেখেন না যখন মানুষ হোচট খায় ধাক্কা খায় কেউ কেউ বলে মারে কেউ বলে বাপরে কেউ অন্য কোন শব্দ করে কেউ বলে ইন্দালিল্লা এমন বিভিন্ন শব্দ করে না যেই দেশের সেই ভাষায় একটা শব্দ কি করে উচ্চারণ করে সেই উচ্চারণটা কিন্তু সেই ইচ্ছা করে না সময় তখন যারা সারাটা জীবন চেষ্টা করে গেছে সৎ থাকার জন্য তখন তার ওই কি বের হয়ে যাবে ভালো জিনিসই তার মুখ বের হবে আর মনের মধ্যেও সে ভালো জিনিসই জাগ্রত হবে আশাবাদ আশাটাই তার জাগ্রত হবে আর যে পাপা চারের মধ্যে ডুবে ছিল সে মৃত্যুর সময় নেশ্বরটা থেকে গ্রাস করে নিবে তখন সে আমার কোনো ক্ষমা নেই আমার মাফ হবে না আর ওই অবস্থায় তার কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় সে মা তাই তো এই জন্য যখন জীবনযাপন করতেছে দুনিয়াতে সে বসবাস করতেছে নিজের উপর আতঙ্কিত থাকা এটা কাম আর এই আতঙ্কিত থেকে যখন নিজের সুদ্রানোর পিছনে সারা জীবন কাটাইতে থাকে তখন মৃত্যুর সময় তার আশাবাদ্দা বেড়ে যায় তো নেফাকির চরিত্রের উপর যখন নাকি কেউ কি থাকে দৃঢ় থাকে তখন ধীরে ধীরে কি হয়ে যায় নেফাকি তার মধ্যে স্থায়ী হয়ে যায় তখন ওই মুনাফিকি অবস্থায় খালেজ মুনাফিকি অবস্থায় তার মৃত্যুবরণ মৃত্যু হয় মনে ফিকির এখানে মূল উৎসটা কি ছিল এখানে আমরা যে বিষয়টা আলোচনা করতেছি মূল উৎসটা কি ছিল নিজের ব্যাপারে কি নিজেকে নিরাপদ মনে করা আত্ম হৃদয় লিপ্ত হওয়া নিজেকে নিয়ে নিজে তুষ্ট থাকা নিজেকে বড় কিছু মনে করা এখন এর ফিভরিটটা হলো আসলে বিনয় যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে ছোট জ্ঞান করা নিজেকে অসহায় মনে করে আর এই অসহায়তটা এটা প্রকাশ পায় কথা দিয়া কাজ দিয়া পোশাক পরিচ্ছন্দ দিয়া আসবাবপত্র দিয়া বাড়িঘর দেওয়া এই পাঁচভাবে অসহায়তাটা প্রকাশ পায় এখন যখন এই পাঁচও লাইনে কেহ কিসের বিনয়ের অবস্থাটাকে ধরে রাখে তখন সে কী হয়ে যায় ধীরে ধীরে ধীরে সে আসলে পরিপূর্ণ কি হয়ে যায় বিনয়ী যায় আর এর কথাবার্তায় কাজে কর্মে পোশাক পরিচ্ছদে আসবাবপত্রে বাড়ি ঘরের দিক দিয়া সে বিপরীতটা কি করছে সে ধরছে সব হাই সব উন্নত উন্নত সব নতুন নতুন মডেলের এই প্রবণতা তার মধ্যে আর প্রতিযোগিতা ঠোডাঙ্গি দেখানি এইগুলো নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকে তখন সে কিয়ের মধ্যে জড়া যায় অহংকারের মধ্যে সবগুলির ক্ষেত্রে এইভাবেই চলতে থাকে তখন পরিপূর্ণ মোতাকাব্যের হিসাবে সে নিজের গৈরা তোলে মোতাকাব্যের হয়েই যায় আসলে মূলত অহংকার এবং বিনয় এর মূল অবস্থান্ত তো অন্তরে কিন্তু বাহ্যিক এই বিষয়গুলি দিয়া সেটা কি পায় এই কথাবার্তা দিয়া প্রকাশ পায় সেটা পূর্ববর্তী বলেছেন যে সবচেয়ে বেশি বিচক্ষণ ব্যক্তি হলো যে নিজের গুনাহগুলিকে গুলিকে গুনে অন্য মানুষের অপরাধ এবং গুনাহ এর ব্যাপারে সে কি হয়ে যায় সেখানে থেমে যায় সেইটার পিছন এসে ছুটে না মান আবার সারা আই বাহু লাম কেউ যদি নিজের দোষ দেখে তো অন্যকে সে দোষী বানাবে না বামু আর কেউ যদি নিজের দোষ দেখার ব্যাপারে আমি কাজ জীবনে করছি যে আমি ঠিক কাজ করবো এখন এই যে মানসিকতা যে আমার দ্বারা কোনো কি হয় না ভুল হয়ই না আমি যা করি করি ঠিক করি এই লোকটা এখন ঠিক হবে কিভাবে বলেন মানুষ কিন্তু প্রচুর বিদ্যমান যে নিজের টাকেই ঠিক ভাবে অমর রাজি আল্লাহ মসজিদে দাঁড়ায় কি দিচ্ছেন খুদ্া দিচ্ছেন তিনি বলতেছেন যে তোমরা মহিলাদের মহর খুব বেশি করে নির্ধারণ করো এটা কোনো সম্মানের বস্তু না এক মহিলা দাঁড়ায় বলতেছেন যে আপনার কথা মানব না কোরআনের কথা বলবো উমর রাজি আল্লাহ তাল মসজিদে খুব বাদ দিচ্ছেন খলিফাতুল মুসলিমের সাধারণ একজন মুসল্লি তারপরও মহিলা সে এই ভর মজলি সে উমর রাজি আল্লাহতাল কথার প্রতিবাদ করে উঠছে তারপরেও কি একটা বিষয়ে ইসলামী একটা বিষয়ের মধ্যে দৃষ্টিভঙ্গি পোষণের ক্ষেত্রে এইভাবে বলতেছেন বলতেছেন যে আল্লা কথা এই ক্ষেত্রে কি মহিলার কাছে তিনি জিজ্ঞেস করতেছেন এই ক্ষেত্রে আল্লাহর কথাটা কি তিনি এটা বলেন নাই যে এই মহিলা তুমি আল্লাহর কথা কি জানলা ব্যাপারে তুমি কে আমি রসলের সাথে এত দিন কাটাইছি বক্তব্যটা কি মহিলা বলতেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ও আই তুমি তোমরা যদি কোন মহিলাকে মহাস্বরূপ স্বর্ণের স্তূপ দিয়ে থাকো উনি বলতেছেন যে স্বর্ণের স্তূপ কি তোমার এই পাক অবকাশ দিয়ে রেখেছেন যে স্বের কিছু দিও না মহিলার কথা কি করেছেন শুধু মেনে নেন নাই এই ভর মদলিসে তিনি বলেছেন যে একজন মহিলা পর্যন্ত উমরের চেকুর আন ভালো বুঝে সত্যের সামনে এইভাবে কি ছিলেন নত ছিলেন এই আল্লাহ তালা তাদেরকে এত উন্নত বানাইছে আল্লাহ তালা তাকে উঠিয়ে দিবেন উন্নত করে দেবেন্লাহিজাহ আর যে আল্লাহর উপর আগে বেড়ে যাবে আল্লাহ তালা তাকে নিচু করে দেবেন এইজন্য। যে সত্যের সামনে এইভাবে নত হয়ে যাওয়াটা তা মানুষের হেদায়তের উপর থাকার জন্য একটা অপরিহার্য বিষয় রস চল্লিশ নাম পর্যন্ত নিজের রায় নিজের যুক্তি নিজের চিন্তা ভাবনা থেকে কি করতেন না সরাসরি সব সিদ্ধান্ত নিয়ে নিতেন না এটি হইল নিজের সিদ্ধান্তের প্রতি মাত্রার অতিরিক্ত নির্ভরতা পরিহারের নমুনা থেকে যুদ্ধ হবে না মদিনায় থেকে বের হইয়া যুদ্ধ করা হবে আবদুল্লাহ নেওবাই পরামর্শ দিছে যে মোদিনাই থেকে যুদ্ধ করাই কি হবে সমীচীন হবে অন্য অনেক সাহাবাহিকেরামের সিদ্ধান্তই ছিল বিশেষ করে এই নবীন সাহাবাহিকেরামের সিদ্ধান্ত ছিল যে কি হোক রসদে আবদুল্লাহ গ্রহণ হয়নি তার খেয়াল খুশি অনুযায়ী সিদ্ধান্তটা হয়নি তার খেয়াল খুশি অনুযায়ী না হওয়ার কারণে সে কি বলেছে যুদ্ধ যায় না তার খেয়াল খুশি মতো হয় নাই এই কারণে রসদ নেতৃত্বে চলা যুদ্ধটাকেও সে যুদ্ধ বলতে পারতেছে না এবং সেটার সঙ্গ না দিয়া সে পিছনে সরে এসেছে কি এই মুনাফিকদের সরকার অনুসরণ না করে নিজের যুক্তির পিছনে সুটা বড় উদাহরণ গুলো এক্ষেত্রে দেখেন আল্লাহ ফিরেজ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আদমকে কি করো শ্রেষ্ঠা করো ইংলিশ যুক্তি দেখাল কি যে আমি আগুনের তৈরি আদম হলো মাটির তৈরি আগুনের দিকে সে মাটির তৈরি আদমের সামনে নত হয় কি করে এটা যুক্তি বহিরভূত সে যুক্তি নিজের খেয়াল খুশি এর পিছনে সে ছুটছে আল্লাহর নির্দেশের সামনে মাথা কি করে নাই নত করে না। আমাদের বর্তমানে এক একজন এক একটা দলীয় মনোভাব একটা গোষ্ঠীগত অবস্থান দেশীয় বা বিভিন্ন ভাবে কোনো একটা ঝুঁক প্রবণতায় আমরা কি হয়ে আছি আক্রান্ত হয়ে আছে এখন সেই অনুকূলে আর কি করি না যেখান থেকে আসো আমি এটা কি করব করবো গ্রহণ করবো এই মানসিকতাটা আমাদের থেকে উঠে গেছে যারা যেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে ওই দলের পক্ষ থেকে যদি কিছু আসে সেটাকে আমরা কি করি মানি बदल देते हैं कुरानी कर दे घोर निजे साथिट कर নিজেকে কোরআন অনুযায়ী কি করে সাচে গড়ে তোলে না নিজে ওইভাবে সে কোথায় যাবে জান্নাতে যাবে দলিল কি আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের ব্যাপারে বলছে আসাদ্দাল আজাব ফেরাউনের পরিবারের আসাদুল আজাবের মধ্যে প্রবেশ করাও। ব্যাখ্যা দিয়া নিজের পক্ষে নেওয়া যে কোন বিষয় রে আল্লাহ মানুষ থেকে বা হাইওয়ানের নাটক বানাইছেন মানে সে কি করতে পারে কথা ঘুরাইতে পারে এই জন্য ঘোড়ায় আনিয়া আসা যায় কিন্তু এই জন্য রসদাম ওই মোনাফেকদেরকে বলেছিলেন যে তোমরা উজর দেখায়ও না লিরু উজোর কি করে না দেখায়ও না উজর দেখানোর দরকার নেই এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল দেখানোর দরকার নেই সংশোধন হয় না একটার পর একটা মিথ্যা একটার পর একটা অজুহাত একটার পর একটা উচিলা সোতা এগুলি কি করে সে বানাই ফেলে আর বানাইতে বানাইতে তার একটা যোগ্যতা হয় তখন তার সংশোধনের জন্য খোলা থাকে নিয়ে শুকায় তো রসুল ভাবছেন যে এটা মনে হয় আসলে একটা কি অপ্রয়োজনীয় জিনিস সাধারণত ফল ফুলের বিভিন্ন এই ফসলাদির হয় কি দিয়ে। বাতাস দিয়া পশু পাখি দেওয়া বিভিন্ন কীট দিয়া হরিং টরিং এগুলি দিয়েই তো রসুল ভাবছেন যে খেজুরের তার জন্য আলাদাভাবে ফুল শুকানোর কি হয়তো প্রয়োজন নেই এটা মনে হয় তারা এমনি করতেছে এই জন্য বলেছেন যে এটা না করলে তোমরা স্বাভাবিক এরকম কি করেন নেই এক বছর এই পরাগায়ন করেন নেই ফুল শুকান নেই ওই বছর খেজুর কী আসছে তিনি কোনো নিজের অদৃশ্য পবিত্রতা দেখায়া এখানে রসুল নিজেরও ইয়াটা কি করে দেন চাপায়া দেননি এটা দুনিয়াবি একটা তাজরিবার বিষয় একটা অভিজ্ঞতা বিষয় এটা রসল্লা এই বাস্তবতাটা রেখে কি করেছেন মেনে নিয়েছেন এখানে আসলে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আসলে সত্যটাকে সত্য হিসাবে এটাকে নেওয়া এবং এটাকে গ্রহণ করে নেওয়া এটা হলো শরীরতের কাম আর পথে বাধা হলো মানুষের অহংকারটা আর এই অহংকার আর ইমান দুইটা কিছু এখানে একসাথে থাকে না এই জন্য যেই পরিমাণ নিজেরা এই ক্ষেত্রে বিনয়ী বানাতে পারবে নিজের অহংবদা নিজেকে নিজে ভালো মনে করাটা এটাকে ছাড়তে পারবে সেই পরিমাণ সে হকের পথে থাকাটা তার জন্য সম্ভব হলে হুদায় বিয়ার সময় শাহাবাই কালামের সবার সিদ্ধান্ত ছিল যে আমরা এই সন্ধি করব না আমরা যুদ্ধ করব কিন্তু রসদাল্লা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে না এই সন্ধি মেনে নিতে হবে দেখেন তারা নিজেদের রায়ের উপর নিজেদের মতের উপর অটল না থেকে রসল্লা সিদ্ধান্তটাকেই কি করছে মেনে নিয়েছেন মেনে নেওয়ার ফল কি হয়েছে যে আল্লাহ তালা বলেছেন যে তোমাদেরকে আমি কি দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় বিজয় দিয়ে দিলাম বিজয় অচিরেই তোমাদের হাতে এসে যাবে ইনশাল্লাহ দেখেন রসাল্লাম তিনি আল্লাহর কি পরামর্শ করতেন প্রয়োজন ছিল তারপরে রসদ সাহাবাইকার পরামর্শ করতেন শুধু পরামর্শ করেছেনই না বরং সাহাবাইকার মাসুভারা অনুযায়ী রসুল আসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেছেন। যে বিষয়ের উপর হয়ে যাবে আমি সেই বিষয়ে অন্যদের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্ত রাখতেছেন নিজের থেকে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন মেনে নেওয়া আসলে মূল ইসলামের বাণী হলো যে আমরা মানবো নিজের পক্ষ থেকে কিছু করব না যদি তারপরে সেটা কি হবে না আবাদত হবে না আর যদি মান্যতার সাথে কাউকে হত্যাও করে তারপর ওটা কি হয়ে যাবে তার জন্য পুণ্যের কাজ হয়ে যাবে এক কাজ হয়ে যাবে এই জন্য আমরা হইলাম আসলে মান্যকারী মুসলিম অর্থই হলো কি মান্যকারী সে আসলে নিজের থেকে কি করে না চলে না সে আল্লাহকে মেনে আল্লাহ বিধান অনুযায়ী নিজেরা পরিচালনা করে বাস এইটাই হল মুসলিম আর এই মান্যতাটা যার মধ্যে আসলো না সে আসলে মুসলিম হলোই না আমার সুবিধা অনুযায়ী আমি চললাম যেটা সুবিধা হইল সেটা এটারই অনুসরণ করলাম যেটা সুবিধা স্বার্থের বিপরীত হলো সেটার অনুসরণ করলাম না এটা নাম শরীয়ত পালন না কাফির মুর্শেকরাও যত বিপরীত না হিসাবে সেইগুলি তারা কি করতেছে করতেছে এর দ্বারা তারা সেইগুলি এর কারণে কোনো পুণ্যবান হয়ে যাবে না নিকার হয় যাবে না তখন তাদেরকে বলা হবে না যে তারা পুণ্যের কাজ করতেছে আল্লাহ আমাদেরকে এমন করার তো